বিসমিল্ রহম্য রহিম করুন আল্লাহ্ মিশুর ওমন আহ কৌল ইনমি আঙি হ কী মিন মুসলিম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 যে বিষয় বস্তু শুরু হবে সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে জানাজার হাদিস গুলি সম্পর্কে তার কিতা বলো মারা মে যে হাদিসগুলি জানাজা সম্পর্কে মানুষের দফন কফর্কে জানাজ আতুন বা জেনাজ আতুন এর বহু বচন জামা বলছেন জেনাজা পড়াই বেশি সহি বেশি ফাঁসি আর জানাজা আসলে আরবি ভাষায় বলা হয় ওই খাটটিকে যেই খাটে মৃত দেহ থাকে খাটটা যদি খালি থাকে তাহলে সেটাকে জানাজা বা জেনাজা বলা হয়নি কিন্তু যখন সেই খাটে মৃত ব্যক্তিকে রেখে নিয়ে যাওয়া হয় বা রাখা হয় তখন ওর নাম হচ্ছে জেনাজা কিতাবুল জানাইজ এখান থেকে জানাজা শব্দটি এসছে আর মাইয়ের যে সলাত আদায় করা ওটাকে বলা হয় সলাতুল জানাইজ আমরা যে বলি জানাজা পড়তে গেছিলাম না জানাজা পড়তে যায়নি পড়তে গেছিলাম ওপর রয়েছে এই খাটকে বলা হয় জানাজা ফাইনাম কোন আলিহ মাই ওতে যদি কোন মৃত দেহ না থাকে ফালা উকালো নাশালা জানাজা এটাকে নাশো বলা হয় না জানাজা বলা হয় না ওই নামে তখন সেটাকে বলবেন শরীর খাট खाट जीवित लोक रखा मान खाटर सम्पर्कित बार गुरुपूर्ण विधानवूर्ण जेटना से जो बल्कि जाना सलाद जान नाम पूर्व गोसल दवा काफन दवा আর দফন করা এই দেওয়া। আর দাফন করার পরে যারা আত্মীয় সজন মৃত ব্যক্তির আপন জন্ম ব্যক্তি তাদেরকে সান্তনা দেওয়া তাদেরকে ধৈর্যের জন্য উপদেশ দেওয়া নত করা ইত্যাদি বা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাতে মনটা হালকা হয় শোকটা দূর হয় বা হালকা হয় ইত্যাদি আর এই মর্মে কারিম থেকে যে সব বাণীগুলি বর্ণিত হয়েছে মৃত ব্যক্তির আত্মীয় সজনদের জন্য সেগুলি বলা ভালো কারো যদি মুখস্থ থাকে সেগুলির প্রচলন ঘটানো আহ এটি হচ্ছে সন্ন্যত রিকা আর কারো যদি মুখস্থ না থাকে তাহলে নিজের ভাষাই যে এমন বাক্য এমন কথা বলতে পারে যার মাধ্যমে আশা করছেন যে আমার এই দিনী ভাইয়ের অথবা আত্মীয়র তার বালামসিবটাকে আমি হালকা করতে পারবো তাকে একটু যে কোনো ভাষা দিয়ে আপনি উপদেশ দিতে পারেন ভাষ্যকার বলছেন নিশ্চিন্ন আজকাল এক্সপায়ার করা মত মানে শেষ এক্সপায়ার না মত শেষ নয় বরং মত হচ্ছে তাও রুহের আবার দেহের না দেহ ছিল দেহকে রাখতে পারবেন না সেই জন্য দামন করতে যাচ্ছেন দেহ থেকে আলাম এক জগৎ থেকে আর এক জগতে আপনার আমার আত্মাটি ইহ জগৎ থেকে পাড়ি দিল। এর নাম হচ্ছে মত আসলে মত হচ্ছে আত্মার শরীর থেকে বিচ্ছিন্নতা জুদা হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া আর রুহ বাকি রুহ কিন্তু ফানা হয় না ধ্বংস হয় শরীর মানুষের ধ্বংস হয়ে যায় পচে সরে যায় নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু রুহ বাকি থাকে আল্লাহ রব আলিন সেই রুহগুলি আত্মাগুলিকে গ্রহণ করেন গ্রহণ করে আল্লাহা জুমারে আল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ মানুষের আত্মাগুলিকে গ্রহণ করেন এখান থেকে অফাত বলা হয় গ্রহণ নেওয়া নেন হেনা মতিহা তাদের মৃত্যুর সময় মতের সময় আসলে আত্মাগুলি আল্লাহ তাহলে আত্মা আছে আল্লাহ দেহ থেকে আর যেসব লোকদের এখনও মতের সময় আসেনি তাদের নিদ্রা সময় ফিমা নামিয়া তাদের নিদ্রা সময় ঘুমের সময় আল্লাহাকর তাদের আত্মাগুলিকে গ্রহণ করেন সেটা বিশেষ ধরনের গ্রহণ করা বিশেষ ধরনের গ্রহণ করা এই স্বপ্নের জগতে আত্মা চলে গেছে কোথায় ছুটি আর দেশে গিয়ে কেউ কেউ চোর ডাকাত ধরে মার দিচ্ছে ছিনতাকারি ছিনতাই করছে কত রকম কি হচ্ছে কেউ সুখ দেখছে কেউ দুঃখ দেখছে সুভানুল্লাহ আজকে না কালকে আমি স্বপ্ন দেখি যে কেনাডা কেনাডা চলে গেছে কেনাডা মনে পড়ে গেল স্বপ্নের কথা বলতে গিয়ে সবুজ লাগছে আর নদী নালার মতো লাগছে আবার কিছু উপর বাবাস হতে পারে আলমে আলছেন কালা শেখুল ইসলাম ইস্তাফা আসার এবং তাদের পরিবার পরিজন সাথী সম্পর্কে যারা দুনিয়ার সাথী সঙ্গী ছিল তাদের সম্পর্কে তাদের সাথে চেরা পরিচয় দেখা সাক্ষাৎ হয় এই বিষয়ে আত্মা দেখা সাক্ষাৎ এই বিষয়ে যদি ভালো অবস্থায় থাকে ভালো দেখা সাক্ষাৎ সাথে দেখা সাক্ষাৎ হয় আর সেখানে খুশি হয় যেমন দুনিয়াতে আপনি এক শহর থেকে আরেক শহরে গেলে আর আপনার দিনী ভাই পরেশগর ভালো মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হলো খুশি হলো এরকম হয় আর বলছেন এর বিপরীতটা হয় যে যাচ্ছে পরে যার রো যাচ্ছে সে হচ্ছে পাপি আর তার আত্মীয় স্বজন অমুকের কি খবর এই মর্মে একটি হাদিস রয়েছে যে করতে করতে একজনের কথা জিজ্ঞেস করে যে গ্রামের অমুকের কি খবর বলেন দেখি বা আমাদের যে একজন ওই ভাই ছিল চিন্তাম ইসলামী সেন্টার কি খবর তার মানে সিজেনে চলে গেছে কোন পাপের কারণে ধরা খেয়ে গেছে তাকে সিজেনে নিয়ে চলে যাওয়া এই জন্য আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি दुनिया प्रत्येक मानसर जन मुस्ताह हम भलो हम मत केरण करण कर मद शब्द कर আর মরতে হবে একথা স্মরণ করার মরতে হবে তো কাফের হিন্দু মুসলিম দিয়ে শুরু হবে মতের আগে মানুষ সাধারণত অসুস্থ থাকে এই জন্য অসুস্থ অবস্থায় মমিনের হক রয়েছে একজন মমিনের আরেকজন মমিনের হক রয়েছে যতক্ষণ অসুস্থ রয়েছে তাকে দেখতে যাবেন হাক্কুল মুসলিম আর মুসলিমে একটি হাদিস পাঁচটি আর এক হাদিস করি ওয়াইজা সাহ কফানি কিছু উপদেশ চাই যে আমাকে একটু ভালো পরামর্শ দেন বা উপদেশ দেন এই ক্ষেত্রে তো উপদেশ দেন আপনি বা পরামর্শ দেন ওয়াইজা আতে যদি হাঁচি দেয় আর আল্লাহ প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে তাহলে দেখতে যাওয়া সম্ভব নয় তো টেলিফোনে খোঁজ খবর নেন জি এটা বিভিন্ন স্তরে রয়েছে যদি আপন হয় ঘনিষ্ঠ আপনার রুমের অথবা আপনার আত্মীয় আপনার গোত্রের বা আপনার ঘনিষ্ঠ ব্যক্তি তাহলে এই ক্ষেত্রে আরো বেশি হক পরিচর্যা করা খোঁজ খবর না চিকিৎসার ব্যবস্থা করা সেবা করা ইত্যাদি তার তারপর হয়ে গেলে বা তাহলে তার জানাজার অনুসরণ করো তাহলে জীবিত থাকা অবস্থায় হক রয়েছে একজন মুসলিমের আর মুসলিমের উপর অসুস্থ হইলে আর যখন এনতেকাল করে গেছে তখন হক হচ্ছে যে তার জানাজাই শরীর হবেন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে ফুক ফাঁক দেওয়া দোয়া করা এক দোয়া করা যদি দম করা প্রয়োজন হয় সুরাফা পড়ে দম করলেন এখলা এগুলো পড়ে দম করলেন বা কিছু আরো দোয়া নবী হাদিস রয়েছে ফুক দিলেন আহ সুরাফাতে সম্পর্কে বিশেষ করে নবী সাল্লিম रुकिया कर रुकियाँच व करस जान ताराय भय ना एवं खुशी कर चेष्टा कर दुनिया अशांति आखिर बड़ि ममिनारे बिता दिए सब कथा এবং যদি দেখেন যে অসুস্থ ব্যক্তি বিরক্তি বোধ করতে পারে লোকজনের ভিড় ভাড় হচ্ছে ঘন ঘন লোকজন বেশি সময় না বসে থাকবেন। আপনার করা উদ্দেশ্য যদি তাহলে বেশি লম্বা সময় অসুস্থ ব্যক্তির কাছে বসে থাকাও ঠিক না জি বিরক্তি অশান্তি লাগে হতে পারে যে তার আপন জনদের সাথে সে বসা পছন্দ করছে হতে পারে তার স্ত্রী আছে হয়তো আপনি দেখতে গেছেন তখন স্ত্রী দূরে সরে যাচ্ছে নিয়ম নিয়ে মানসিক অবস্থা মানুষের ভালো থাকে না যার ফলে লোকজন এসে কথা বলবে এটা বেশি পছন্দ হয় না আসলে এই অবস্থায় অসুস্থ অবস্থায় যখন মানুষ খুব বেশি অসুস্থ থাকে জন্য লম্বা সময় বসা ঠিক নাই অসুস্থ ব্যক্তি প্রয়োজনে বলা যাবে লুকিয়ে রাখা কোন শরীয়তের বিষয়টা তবে যদি দেখেন যে লোকটা অধৈর্য যদি বলা হয় ক্যান্সার করে আজকে কি অবস্থা হয়ে যাবে হ্যাঁ এখন থেকে ছেড়ে দিবে আগে থেকে ছেড়ে দিবে না তাহলে কিন্তু যদি প্রয়োজন থাকে বা জিজ্ঞেস করে মিথ্যা কথা কেন বলবেন তবে তাকে সাহস প্রয়োজনে বিশেষ করে চিকিৎসকের কাছে ডাক্তারের কাছে প্রকাশ করতে পারেন কারো কাছে দোয়া চাওয়ার প্রকাশ করতে পারেন আইএমিও প্রকাশ করতে পারেন কিন্তু নিয়তটা যেন খারাপ না থাকে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্য না থাকে খুব অশান্তিতে আছে আর বলিয়েন না অসুখের জালাই কোন ভাই অসুস্থ আছে করবেন ইত্যাদি কোনো অসুবিধা নেই যারা অসুস্থ মানুষ তাদের জন্য আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা উচিত কারণ যে যেমন আল্লাহ সম্পর্কে ধারণা রাখে আল্লাহ তেমন দেন কিন্তু ভালো ধারণা রাখেন আল্লাহ ভালো করবেন কেন নিরাশ হচ্ছেন আল্লাহ করতে পারেন সবকিছু আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখবেন যে যদি মারাও যায় আল্লাহ আমাকে জন্মা দেবেন এই ক্ষেত্রেও ভালো ধারণা রাখতে হবে এই মর্মে সহিমে যাবে রোজে আল্লাহ তাল্লা থেকে কোন মানুষ এমন অবস্থায় যেন মৃত্যু বরণ না করে যে তার আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না বরং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা নিয়েই যেন সে মৃত্যু বরণ করে আরেকটা আল্লাহ আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করি তা আল্লাহ সম্পর্কে আপনি ধারণা রাখবেন আল্লাহ গফুর রাহিম হ্যাঁ আল্লাহ রহমুর রাহমিন আল্লাহর আজাব কে বেশি ভয় করবেন অসুস্থ অবস্থায় আল্লাহের কাছে আশাটাকে বেশি করবেন চিকিৎসা করা যায়জ না যায় অসুস্থ হলে তারেল করেছেন আলিমাহ আলী মাহুয়া জাহিল জানে আর যে জানে না সে জানে না কিন্তু আল্লাহ সবকিছুর চিকিৎসা রেখেছেন এই আজকাল নতুন নতুন যে ভাইরাস আর ফ্লু আর কি বলছে হ্যাঁ আজকাল নতুন যেটা এবার এসেছিল এই হজের মৌসুমে যার হ্যাঁ না করোনা করোনা কারণে অনেক কম হয়েছে অনেক আফ্রিকান দেশ থেকে আশায় নিষেধ ছিল জি হ্যাঁ তো কথা হচ্ছে যে এইসব যে অসুখ গুলি রয়েছে অনেকে বলে যেগুলো কোনো চিকিৎসা নেই কোনো চিকিৎসা নেই মানে চিকিৎসা জানি না বলেন চিকিৎসা নেই কেন বলছেন না কথাটা বল বলছেন আলেমহ মানে আলেম যে জানে সে জানে আর যে জানে না সে জানে করেছেন যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তো তাকে তবা স্মরণ করাইতে হবে ঋণ সম্পর্কে সতর্ক করতে হবে ঋণ টিন থাকলে ওসিয়ত কিছু যদি করতে চায় অসিয়ত নামা সম্পর্কে শরণ করাইতে হবে কখন মারা যেতে পারে হতে পারে নাতি আছে আছে ছেলে মারা গেছে হয়ে যাবে মেয়েরাজ থেকে তাহলে তাদের জন্য অসহ করা জরুরি এই ক্ষেত্রে ওর বাবা অনেক কিছু করে গেছে কিন্তু পাচ্ছেনা আর বাবা মারা গেছে দাদা বেঁচে আছে সেই জন্য তো এইরকম কিছু অবস্থা রয়েছে অসহত করা জরুরি কোনো কোন ক্ষেত্রে অসহত করা মস্তাহ তো এই সব কথা স্মরণ করিয়ে দিতে হবে মৃত ব্যক্তিকে মতের আগে তো মতের আগে এই বিষয়গুলি আত্মীয়স্বজন যারা আপনার আশেপাশে থাকে অসুস্থ ব্যক্তির তাদের খেয়াল রাখা উচিত এবং এই সব নরম ভাষায় করবে তবার কথা বলে নরম ভাষায় বলবেন আপনি কর্কশ ভাষায় বলবেন না কারণ হতে পারে রেজেক্ট করিয়ে দিতে পারে যাও কি বলছে বিরক্ত করছো ওকে জাহার নামে চলে যাবে তাই না আপনার খারাপ ভাষার কারণে কর্কশ ভাষার কারণে আর একটা কথা বলেন তো আরো বেশি ভয় হয়ে যাবে যখন মতের সময় একবারে ঘনিয়ে চলে আসছে শেষ অবস্থা অমর্ষ হতে যাচ্ছে তখন শাহাদা তাই এর স্মরণ করা মোহাম্মদ স্মরণ করিয়ে দাও না বলেন এ কথা বলবেন না যদি বলবো না বিপদ যারা বলছেন যে ভাবে বলবেন না তাদের যুক্তিটা এটা তারা বলছেন লাকালকিন করো মানে হুকুম করো নির্দেশ করো ওর পাশে বসে বসে বা তারপরে যখন দেখিবেন যে এতেকাল হয়ে যাবে কেবলা মুখী করে দেওয়া ভালো আর যখন এনতেকাল হয়ে যাবে তখন চোখগুলি বড় বড় করে থাকে অনেকে চোখগুলিকে বন্ধ করে দেবেন চোখগুলি বন্ধ করে দিতে হবে এতেকাল হয়ে যাওয়ার পরে যদি হাত পাগুলি মোড়ানো থাকে তাহলে নরম করে দেবেন সজা করে দেবো আফিতা জিজি তাড়াতাড়ি করবেন বিলম্ব করায় কোন কল্যাণ নেই মৃত ব্যক্তির জানা যায় দাফনে বিলম্ব করাই কোনো কল্যাণ নেই জরুরি যদি না হয় বিলম্ব করবেন না অনার্থক যত তাড়াতাড়ি দাফন করবেন ততই ভালো হবে তারপরে দাফন করার পরে কবর জিয়ারো দোয়া করা যেমন দুনিয়ায় খোঁজ খবর নিতেন আত্মীয় স্বজনদের তেমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর খোঁজ খবর নেবে এই ক্ষেত্রে আমাদের খুব ঘাটতি রয়েছে বাপমা বেঁচে থাকা কালিন। কে আমরা এত নিজের বাড়িতেই রাখতেন ঠিক না আমাদের দেশে বাড়িতেই রাখে যেমন একটা দিক রয়েছে যে বাপ মাকে নিজের ঘরেই দেখছে তেমন কলহ বিবাদও খুব বেশি রয়েছে এক অন্ধে থেকে আর এখানে একদিকে দিয়ে ভালো দূরে দূরে আছে আর মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে অন্তরটাও সাফ আছে কলহ বিবাদ কম ঝগড়া কম তারপরও বাপ মায়ের খেদমত অবশ্যই করতে হবে যতটুকু খেদমতের প্রয়োজন রয়েছে যেভাবে হোক না কেন দেখেন বেঁচে থাকা কালীন এখানে খোঁজ খবর নেই তাই না প্রতিদিন মা কে দেখে আসছে যদিও হয়তো স্ত্রী নিয়ে অন্য জায়গায় থাকে বা অন্য ফ্লাটে থাকে খোঁজ খবর নিচ্ছে এনতেকালের পরে এতেকালের পরে হয়তো মাসে একবার জিয়ারতে যান না যেটা ভুলনা এই একটা পয়েন্ট যেটা আমরা ত্রুটি আমাদের ভালো মানুষদের মধ্যে ত্রুটি দেখছি এই ত্রুটিটা যাতে করে না থাকে যেমন জীবদ্ বাপকে মাকে প্রতিদিন দেখতে যেতাম তাহলে প্রতিদিন না পারলে সপ্তাহে তো যাব কবরস্থানে কাছে, কাছে, মায়ের দাদা দাদিকে দেখতে যেতেন না যদি চিন্তা করেন যে দাদা দাদি বেঁচে থাকলে আমরা দেখতে যেতাম না দেশে কে দেখতে যেতেন না অবশ্যই দেখতে যেতেন নানা নানি বেঁচে থাকলে দেখতে যেতেন না কিন্তু দাদা দাদি নানা নানির কবরের কাছে ভুলেই গেছেন ওই ওদের যে হক আছে আপনার ওপর এটা ভুলেই গেছেন এই ত্রুটি আমাদের মধ্যে দেখা যাচ্ছে যারা আমল বড় বিষয় করে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতেন জীবিত থাকা অবস্থায় ঠিক তেমনি মতের বড় খোঁজ খবর নেবেন একটু দোয়া করবেন একটু যাবেন আবু রাজি আল্লাহ থেকে তিনি বলছেন কালার তোমরা বেশি বেশি স্মরণ করো আকসেরু মানে বেশি করো কি জিক্র স্মরণ বেশি বেশি করো কাকে স্মরণ করো হাজ এমিল্লা ধ্বংস যেটি হচ্ছে হাজেমল্লা সাদ ধ্বংসকারী সেটি হচ্ছে আলমথ একে আরবি গ্রামারে বদল আর মোবদল মিন্ন বলা হয় তোমরা বেশি বেশি স্মরণ করো কাকে दुनिया वर्णना साहिन्दी सही हदीस द्वारा बोझा गल मानुष मारा गेले दुनिया समस्त सद ध्वसा নতুন বাড়ি বানিয়েছেন শেষ হ্যাঁ রাজত্বে ছিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেষ শেষ তাই না চাকরিতে ছিলেন শেষ বিবি বিষ হ্যাঁ ছেলেমেয়েরা ছিল ভালো ভালো খাচ্ছিলেন আর মাসের মাস আমাদের দেশের পারিবারিক কাটাম মাসের মাস ছেলে ইনকাম করে আর বাপের পকেটে ঢোকায় খুব মজা লাগছিল হ্যাঁ শেষ ঠিক কিনা জি হ্যাঁ শেষ তাহলে তার ইসলাস সংশোধন খুব সহজ নিজের সংশোধন নিজেই করতে পারে আর কাউকে লাগবে না কিচ্ছু লাগবে না এই জন্য সালাফে সালেহিন যে যে সলা করেছেন প্রত্যেকটি সলাত এটি হচ্ছে বিদায় সলাত মদ দেখ শেষ নামাজ আমার আজকে নামাজ পড়েছি এটাই আমার আপনাদের সকলের শেষ নামাজ যদি এই একই নিয়ে নামাজ আদায় করি তা নামাজের কোয়ালিটি আলাদা হবে আরো যদি নামাজ পড়ি খেয়ালই না যে কতদিন মারা যাব। মদ যে কোথায় আছে খেয়ালি নাই বে খেয়াল অথবা বড় আশা করে বসে আছি আর বেশি থাকব না দশটা বছর ইত্যাদি আর যারা বিয়ে করেনি বিএ করবো আর তারপরে ছেলে হবে তো হাফেজ করব আলেম করব। ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব। হ্যাঁ আর একটা মেয়েকে ডাক্তার বানাবার ইচ্ছা আছে হ্যাঁ আপনার বাড়িও করা হবে আর বাড়িটা করা হলো বাড়িতে ঢুকবেন একটা রাত কাটাইতে পাবেন কিনা জানে সুহানো ও অতুল আমাল আর খুব লম্বা উচ্চ আকাঙ্ক্ষা নিষেধ করে আর এইরকম অধ্যায় হাদিসের দিনের ক্ষেত্রে আল্লাহ তৌফিক বাকিটা আল্লাহ পাক যাকে দিয়ে করাবেন করাবেন বিয়ে করলাম ছেলে মেয়ে আহ ছেলে মেয়ে যতটা আল্লাহ পাক তৌফিক দেবেন মানুষ করব আর যতটুকু করতে পারবো না আল্লাহ বাকিটা যাকে দিয়ে ইচ্ছা যতটুকু ইচ্ছা করাবেন আল্লাহরা বলেন বাপ মানুষ করেছে না মাই মানুষ করেছে বাপের লালন পালন পেয়েছেন না মায়ের পেয়েছে হ্যাঁ দেখি তারপর সৈদুল মুরসালিম হ্যাঁ দুনিয়ার সবচেয়ে বড় উস্তাদ মুম যেখানে যে মত থেকে গাফিল হয়ে থাকবে আর মত খেয়ালই নাই যে কত মত আছে না আছে ইভিন মাসুর রাজি আল্লাহ তাহলে জিজ্ঞেস করা হয় যে মানুষ সবচেয়ে বেশি জ্ঞানী জ্ঞানী মানুষকে সবচেয়ে বেশি জ্ঞানী কে আজকে মারা যেতে পারে যে কোনো সময় মারা যেতে পারে এই যে রাস্তায় বেরোলাম বেরোচ্ছেন তখনই আর দেখা নাও হইতে পারে এই যে বাচ্চাদের দেখে নিলাম স্ত্রীকে দেখেন আর দেখা নাও হইতে পারে এই যে আপনাদের সাথে দেখা শেখা থাক নাও হইতে পারে এটা এই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী যেন প্রস্তুতি কতটুকু মতের পরে কি হবে এর জন্য প্রস্তুতি কোথায় ইমান আমল ফারিবাদ হারাম থেকে বাঁচা তারপরে নফল ইবাদত বন্দেগি তাহাজুদ সালা ইত্যাদি নফল দান ইত্যাদি দানের দাওয়াত যতটা সময় পাচ্ছি সবচেয়ে বেশি জ্ঞানী মত কে বেশি বেশি স্মরণ করে আর মত পরের জগতের জন্য অধিক প্রস্তুতি গ্রহণ করে উমারিন আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলাই বলেন আর দুনিয়া আতুল ফানা দুনিয়া দ্রুত ধ্বংস হয় মনে হচ্ছে অনেকদিন থাকবো অনেকদিন থাকবো অনেকদিন বাঁচবো কিন্তু সোম্মা তুকলে ফিল ওফা কিন্তু ওয়াদা পূরণে ওয়াদা খেলাফি করে ওয়াদা পূরণ করেন না বড় বড় আসানে বসে আছেন কিন্তু দিন শিখেছেন অনেক ভাইদের ইন্তেন কিনা আপনারা অনেক অনেকে দেশে গিয়ে অনেকের এখানে হিমাবিন মানুষের মত আর কবর সম্পর্কে একটি মাসলা উল্লেখ করেছেন যেটা আমাদের দেশে অনেকে করে থাকে নির্ধারণ করে রাখা যে এই জায়গায় আমার কবর হবে এইখানে আমাকে দাফন করিও এটা মুস্তাহাব নাই ভালো কাজ নয় এটা ভালো কাজ নয় তিনি বলেছেন কারণ কেন ভালো কাজ নয়। আব্দুল্লাহ জানে না যে কখন মারা যাবে আর কোন খানে আপনি হয়তো বলে রাখলেন যে আমার কবরটা কিনে নিয়ে যায় আর অনেকে যে হেরাম বেঁধেছেন ওই কাপড়টা কাঁপনের জন্য নিয়ে যায় অনেকে এখান থেকে কাফন কিনে তারপরে জমজমে ধুয়ে নিয়ে যায় বিদাতি কাজ করে সব বিদাতি কাজ मद केरण कर रखा नद केरण करेकाम बसि बेसि नेकामल প্রতিদিনের তাকই দিনে শেষ করেন আজকের কালকে তবা করেন ওইরকম করিয়েন না অধিকাংশ মুসলিমরা আজকে ওইরকম যারা তবা করেও এক তবা করেই না যারা তবা করেও তারা কিরকম এখন বিদেশে আছে ফিল্ম দেখেনি অথবা ইন্টারনেটে বিভিন্ন জিনিস দেখছি যখন পরিবারের কাছে চলে যাবো বিয়ে শাদি করে নেব তখন তখন করে তবা করে নিবো কত আর বারবার তবা করবো একবারই তখন তবা করবো আবার কেউ বলছে হজটা সেরে নি হজটা করার পর একবারই তবা করে নেবো পাঁচাত্তর নামাজ ধরে নেব আবার কে বল এই রমজান যে আসবে না এই রমজানে নামাজটা ধরব আর ছাড়বো না রমজানের আশা পয়সা আছে আল্লা ফরবুল আলমিন যেন মতের পরের জগতের জন্য প্রস্তুতি নেওয়ার যথাযথ তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়াতেও যেন আমাদেরকে কামিয়াব করেন সফলতা দান করেন আখেরাতে আল্লাহা কামিয়াব করেন সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাপাক হেফাজত করেন যেসব ভাইয়েরা বালা মুসিবতে রয়েছেন বিপদে রয়েছেন সংকটে রয়েছেন আল্লাহ ফক তাদের বালা মুসিবত যেন দূর করে দেন তাদের মুশকিল আসান করেন আল্লা ফরুল আলম তাদের হেফাজত করেন আর সব ভাইরা অসুস্থ রয়েছেন পীড়িত রয়েছেন আল্লাহ ফাক তাদেরকে সুস্থতা দান করেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক শিফা দান করেন যাদের যারা অসুস্থ রয়েছে আল্লাহ ফাকরবুল আলমীর দিনী ভাই বোনদের আল্লাহ পাক হেফাজত করেন যারা দিন পালন করে আল্লাপাক বিশেষ ভাবে দোয়া করি আল্লাহাক আল্লাহ করেন আল্লাহবাহান আল্লাহ পাক আমাদেরকে জান্নুল ফির দোস যেন দান করেন সুবাহুল আলমসলিম আলহামদুলিল্লাহ রবিআ একশোটা কবর যদি কেউ খনন করে তাহলে ওর কবর আজও হবে না জাল কথা কবরের আজাব থেকে বাঁচার জন্য কবর আজব না হয় তাহলে শর্ত সহ আলহামদুলিল্লাহ বললে আহমকাল বলবেন আর আহমকাল্লাহ যদি বলে তাহলে তার জবাবে তখন ইহেদি কুমল্লাহবা আলু বল তিনটা দেয়াল রয়েছে একটা তো সীশা ঢালায় রয়েছে আর দুটো প্রাচীর রয়েছে যেটা বিনা সীসার তারপরে দুটো তো সুতরাং ওই প্রাচীরের বাইরের অংশটাই দেখছেন জালির পরে জালির পরে আর তিনটা প্রাচীর রয়েছে এই জন্য কবর কেউ দেখতে পায় না তারপরে ছিল আল্লাহ স্বপ্ন দেখছেন যদি রসুল কেউ দেখেন কেউ আপনি ধরেন স্বপ্নে দেখছেন আপনার বাপকে আপনার বাপ এসে বলছে যে আমি খুব কষ্টে আছি আমাকে একটু সাহায্য করো তাহলে আপনার বাপ স্বপ্ন দেখাচ্ছেন না আল্লাহ আদম সন্তান যখন মারা যায় ইনকাতা আমালো তার কাজকর্ম বন্ধ হয়ে যায় তো কাজ করার মধ্যে হচ্ছে যে একটা কোন আদেশ করা অর্ডার করা নিষেধ করা তো নবী আদেশ করবে নিষেধ করে এটা বন্ধ হয়ে গেছে আমাকে ওখানে রাখিও আর যদি না দেয় তাহলে ফারুদ্দিন আছে ওখানে আমাকে ফিরিয়ে দিচ্ছে তিনি জায়গায় দেখাবেন কেন পরের বাড়িতে ঘোরা পরের বাড়িতে জায়গা দেখাবেন আশ্চর্য কথা জায়গা দেখাননি তিনি বলেছিলেন ছেলেকে যে বাবারে আমার ইন্তেকাল হলে আমি তো আমার খেলাফত আমলে পারমিশন নেছি হতে পারে তিনি লজ্জায় বা ভয়ে দিয়েছেন আমার ইন্তকালের পর আর কোনো ভয় থাকবে না ইন্তেকালের পরেও গিয়ে মায়ের সাথে জিজ্ঞেস করবে যে অনুমতি আছে কিনা যদি অনুমতি দেয় তো ভালো কথা আর যদি অনুমতি না দেয় সোজা নিয়ে গিয়ে আমাকে বাকির কবরস্থানে দাফন করবে এই কথা বলেছে তো কোন সরকারকে বলো যারা অপরাধী তাদেরকে শাস্তি দিকে মুসলিম সরকার হোক অথবা অমুসলিম সরকার হোক পাপি কে অপরাধী কে অন্যায় এই খারেজই শাস্তি দিকে আমরা কিন্তু ওদের জন্য মুসলিমকে অ্যারেস্ট করবে দরবে আর হয়রান করবে এটা কারো জন্য জায়গ নাই তারা হচ্ছে জালেম আলেম যদি এইরকম জুল করে নির্বীহ ব্যক্তিদেরকে মাসুমদেরকে নির্দোষ নির্দোষ ব্যক্তিদেরকে এইরকম যদি হয়রান করে তো আল্লাহাকে তাদেরকে হয়রান করবেন দুনিয়া আখেরাতে কাউকে যদি কষ্ট দেয় আল্লাহ তাদেরকে কষ্ট দেবেন কাউকে যদি ধ্বংস করে কারো দেয়া বা ভবিষ্যৎকে ধ্বংস করে আল্লাপাকে তাদেরকে ধ্বংস করবেন আল্লাহ পাক রবুল্লা আলমের মুসলিম ভাই বোনের সব জায়গায় হেফাজত করেন সারা বিশ্বে যেখানে মুসলিম ভাই বোন রয়েছে আল্লাহ পাক তাদের হেফাজত করেন তাদের দুনিয়ারও হেফাজত করেন দিনের হেফাজত করেন গুমরাহ থেকে আল্লাহাক আল্লাহাকবর নেই নামাজ পড়ার যায়জ আছে তারপরে ফিতনার আশঙ্কা আছে যদি আপনার নেতৃত্ব থাকে ক্ষমতা থাকে তাহলে ওখান থেকে কবরকে সরাই দিবেন যাতে করে আগামীতে মসজিদ বাড়তে গিয়ে অথবা যে কোনো কারণে শরীয়তের নীতিমালা জেনে রাখেন আপনার ওখানে নেতৃত্ব চলছে যদি চলে তো কবরকে সারাই জান ওখান কবরস্থানে আর না চলে তাহলে ওখান থেকে কেটে পড়েন হিজরত করেন পারে হিজরত না করতে পারেন তো সবুর করে